আসসালামিক তৌহিদকে ভালোভাবে বুঝার জন্য পরিষ্কার করার জন্য আমরা তৌহিদ কে তিন ভাগে বিভক্ত করেছি प्रथम हल तो रुबुब अर्थात गोटा विश्वर एकम्र स्रष्टापालकालक मालिक आल्लाबहानोण्लाबहान एक परिचालक हिसाब से मालिक हिसाब से जीवन मरण मालिक हिसाब सबकि मालिक सबकि मालिक हिसाब से आल्लाुबहान अंशी ना चालक जिन किस मालिक प्रकृतपक्षे सब सृष्टिजीबी अबाद पवार अधिकार रखें तीन सबकित पवार एकम्रज्य सत्ता এই এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহন তালার যে তৌহিদ একত্ববাদ এটি হল দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার হল তৌহিদ আল আসমা ওয়সিফাত আল্লাহ সুবাহন তিনি তার কিতাব কোরআনুল করিমে এবং রাসুল সাল আলী হুসাল্লাম তিনি তার হাদিসে আল্লাহ রাবুল আলমিনের অনেকগুলি নাম সুন্দর নাম বর্ণনা করেছেন এবং অনেকগুলি আল্লাহ সুবাহন তাল্লাহার গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে নাম এবং গুণাবলীগুলি একমাত্র আল্লাহ সুবাহনাহাল্লার জন্যই খাস তার জন্য সীমাবদ্ধ অন্য কারোর জন্য এগুলি ব্যবহার হতে পারে না অন্য কারোর জন্য এগুলি প্রযোজ্য হতে পারে না যে এই নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবাহনাহ তালার যে তাওহিদ একত্ববাদ সে বিষয়টিকে কেন্দ্র করে আজকে যে অধ্যায়টি আমরা সামনে আলোচনা করতে যাচ্ছি লেখক রাহমহল্লা যে অধ্যায়টি নিয়ে এসেছেন সে অধ্যায়টি হল বাবু আসমা মনজাহাদ আল্লাহ রাবুল্লা আলমিনের এই নাম এবং গুণাবলী এগুলির মধ্যে যা রয়েছে যেগুলি কোরআন ও হাদিসে প্রমাণিত এগুলিকে কেউ যদি অস্বীকার করে থাকে তাহলে তার হুকুম কি হতে পারে তার বিধান কি হতে পারে এ প্রসঙ্গে অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনকে আমি গোটা বিশ্বের স্রষ্টা গোটা বিশ্বের রব গোটা বিশ্বের মালিক मालिक हिसाब से नाम के मेने ना अवस्था की तर गुणावलिगुली केथबा विकृत करी अवस्था होते এ প্রসঙ্গে আজকে আমরা এই অধ্যায় বা এ দর্শে আলোচনা শুনবো আল্লাহ লেখক ব্যবহার করেছেন এই নামগুলি এবং এই গুণাবলির কোনো একটিকে অস্বীকার করে তো এই অস্বীকার করাটা ধরনের হতে পারে অস্বীকার করাটা ধরনের হতে পারে এক ধরনের অস্বীকার হলো সেটাকে মিথ্যা বলে অস্বীকার করা যে না এটা কিছুই না মিথ্যা বলে অস্বীকার করা আরেক ধরনের অস্বীকার হলো জিনিসটাকে আমি স্বীকার করতেছি কিন্তু তার আসল বিষয়টাকে স্বীকার করতেছি না কিছু অপব্যাখ্যা করে অপব্যাখ্যার মধ্য দিয়ে সেটাকে অস্বীকার করা অপব্যাখার মধ্য দিয়ে এটাকে অস্বীকার করা উদাহরণস্বরূপ আসবে আমাদের সামনে সেগুলি আলোচনা ইনশাআল্লাহ তাহলে আমরা বলবো যে অস্বীকার করা দুই ধরনের হতে পারে একটি হলো সরাসরি অস্বীকার করে দেওয়া উদাহরণস্বরূপ যেমন আল্লাহ রবী আলমিনের একটি নাম হলো রহমান এটাকে সরাসরি অস্বীকার করলাম না আল্লাহ রবী আলমিন বলতে কোনো কিছু নেই না মোনা কোন গুণ না অস্বীকার করলাম এটা যেমন আল্লাহ রসুল সাল্লাম ষষ্ঠ হিজড়িতে যখন হোদাই বি আর সন্ধি যখন উভয় পক্ষ থেকে সম্পন্ন হতে যাচ্ছে একটা কাগজে লেখা হলো শুরু হলো বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে কাফের পক্ষ তারা বলল যে না রহমান রাহিম তো আমরা চিনি না অতএব বিস্মীয় আল্লাহ হুম্মা এই দিয়ে আপনি শুরু করেন রাহমান রাহিম কিছু লিখবেন না এগুলি স্বীকার করি আমরা জানি না এগুলি মানি না অস্বীকার করা তো এই ধরনের আল্লাহ রবুল্লাহ আলমিনের এই নামগুলিকে একেবারেই বা এই গুণগুলিকে অস্বীকার করা এটা হলো একদিক দ্বিতীয় দিক সেটা হলো অপব্যাখার মধ্য দিয়ে এগুলিকে অস্বীকার করা অপব্যাখার মধ্য দিয়ে অস্বীকার কেমনি সেটা কয়েকভাবে হতে পারে যেমন উদাহরণস্বরূপ রাহিম এটা আল্লাহ রাবুল্লা আলমিনের একটি নাম শুধু নাম নয় বরং এটি আল্লাহ আলমের একটি গুণও বটে নাম হলো তার রাহিম আর গুণ হলো তিনি দয়ালু এটা একটা তার। তো মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে হয়ে গেছি আমরা আজকে এক শ্রেণী যাদেরকে বলা হয় ময়তা জেলা এই ময়তা জেলা তারা তারা বলে যে আসলে রাহিম আমরা যেটা বিশ্বাস করি যেমন রাহিম মানে হলো আল্লাহর এটা একটা নাম তার সাথে আমরা বিশ্বাস করি আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি দয়াশীল তার এই গুণটাও রয়েছে অনুরব ভাবে স্বামী আল্লাহ এটা একটা নাম তার সাথে একটা গুণ হলো তিনি শ্রবণ করেন এটা একটা শ্রবণকারীও আছে আল্লাহির এটা একটা নাম তার সাথে আমরা বিশ্বাস করি তার একটা গুণও আছে বসির মানে তিনি দর্শনকারী দর্শন করে তো মহতাজেলা যারা তারা বলে যে না এগুলি শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা নাম এখানে গুণ বলতে কিছু নেই অর্থাৎ স্বামী স্বামী একটা নাম কিন্তু তার কোনো বৈশিষ্ট্য গুণ শুধু কিন্তু দর্শন বলতে তার কোনো গুণ নেই তারা এ বিশ্বাসী তো তারা কি করে থাকে এটাকে অপব্যাখ্যা করার মাধ্যমে এটাকে অস্বীকার করে তারা বলে যদি আল্লাহ রাবুলি আলমিন এটা তার একটা নাম মনে করি এবং তিনি শ্রবণকারী এই একটা গুণও মনে করি তারা বলেছে তাহলে শ্রবণকারী হতে হলে তার কান হইতে হবে আর কান হইতে হলে তার একটা বডি হইতে হবে তো আল্লাহ রাবুল আলমিনের যেহেতু বডিও নাই কানও নাই অতএব আল্লাহ রাবুল আলমের জন্য শ্রবণকারী এটাকে মনে করা যেতে পারে না বলে তারা এটাকে অস্বীকার করে এইভাবে তো তাই বললাম আমরা যে অস্বীকার দুদিক থেকে হতে পারে একটাকে সম্পূর্ণভাবে অস্বীকার না কোনো নামও না কোনো গুণও না এটা হলো একটা সম্প্রদায় যে সম্প্রদায়কে বলা হয় জাহমিয়া এই জাহামিয়া সম্প্রদায়ের জাহাম বিন্তি থেকেই তারা বিশ্বাস করে যে আল্লাহ বলতে আছেন কিছু আর অন্য কিছু আল্লাহ নাম গুণ তারা কিছু স্বীকার করে না বরং ওরা আজকে সমাজে আমাদের একটি ভ্রান্ত বিশ্বাস রয়েছে যে আল্লাহকে আমরা নিরাকার বলে থাকি এই বিশ্বাসটার উৎপত্তি হলো এই জাহামিয়া সম্প্রদায় থেকে মানে আল্লাহ রবুল্লা আলমিনের নাম নাই গুণ নাই কিছু নাই শুধু একটা আল্লাহ এ হলো যারা মত জেলা এই মত জেলা তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম গুলিকে স্বীকার করে মাত্র নাম হিসাবে কিন্তু কোন নামের সাথে কোন গুণ নেই অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন আলিম তার একটা নাম কিন্তু আলিম বলতে জ্ঞানী বলতে জ্ঞানী হওয়ার গুণ তার কিছু নেই বলতে তার একটা নাম কিন্তু একটা আল্লাহর নাম শুধু কিন্তু রাহাম দয়া বলতে আল্লাহর কোনো গুণ নেই এ হলো তাদের একদা মহাতাজ তারাও দাবি করে মুসলমান আবার আরেক দল রয়েছে তারা হলেন আশা এরা বলা হয় এক্ষেত্রে অনেকগুলি দল রয়েছে আবার আরেক দল রয়েছে তারা মাতুরি দিয়া মাতুরি দিয়া এবং আশা এরা দুটো কাছাকাছি দল তারা এই সমস্ত নামগুলিকে স্বীকার করেন কিন্তু আল্লাহর যে গুণাবলীগুলি রয়েছে এগুলিকে তারা মাত্র ষাটটি আশা এরা যারা তারা ষাটটি গুণকে স্বীকার করে আর মাতুরি দেয়া যারা তারা আটটি গুণকে আল্লাহর আটটি সেফাতকে মাত্র স্বীকার করে কিন্তু আহলেসুল নালজামায় আজ যারা তারা বলে যে না আমরা আল্লাহ সুবাহা হওয়া চালা তিনি তার নিজের পরিচয় দিতে গিয়ে তার করবে বর্ণনা দিয়েছেন তার যেগুলি নাম এবং গুণাবলী আমরা ঠিক সেভাবে তার সেই নাম এবং গুনাবলীগুলোকে কোনো রকমের অপব্যাখ্যা ছাড়া কোনো বিকৃতি ছাড়া কারো সাথে কোনো সাদৃশ্য স্থাপন ছাড়া হবু সেগুলিকে আমরা সেভাবেই আল্লাহর জন্য মনে করব। ঠিক একইভাবে আল্লাহর রসুল সাল আলহিসাল্লাম তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহর যে সমস্ত নাম ও গুনাবলিগুলি ব্যবহার করেছেন সেগুলি কোন অপব্যাখ্যা কোন বিকৃতি কোন কারো সাথে বিশ্বাস প্রিয় বন্ধুরা আমরা এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের এই দর্শে অসালাম আলাইকুম আ রহমতুল্লাহ জানার জন্য ইসলামের লোক সম কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ উদ্ধার দিয়েছেন ইসলামের উপরে মুজফার বিন্টার আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जानते देख इ माना दुनिया आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য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 ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান প্রিয় দর্শক বিন্দু সংক্ষিপ্ত ভাবে কয়েকটি নীতিমালা আমরা জেনে নেই আল্লাহ রবুল্ আলমিনের এই নাম এবং গোনাবালুগুলিকে আমরা কিভাবে বিশ্বাস করব প্রথম বিষয় হলো ইসলামের সব বিষয়গুলিকে তারা গ্রহণ করতে চায় নিজেদের মন করা একশো নম্বর বলছেন আল্লাহ রব আলিনের রয়েছে অনেকগুলি সুন্দর সুন্দর নাম। নামু বিহা তোমরা সেই নামের ওসিলায় আল্লাহকে ডাকো সেই নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকোল এবং তাদেরকে বর্জন করো যারা আল্লাহ রবাহ আলমিনের নামগুলির ব্যাপারে হয় অস্বীকার করেছে অথবা বিকৃতি করেছে অথবা অন্য কিছু এলহাদ করেছে যারা সঠিক পন্থা অবস্থান গ্রহণ করেনি তাদেরকে তোমরা বর্জন করো সাইজা কানুইয় মালুন তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই নামগুলির ব্যাপারে বা গুণাবলির ব্যাপারে এ সমস্ত বিভিন্ন বিকৃতিমূলক বা বিভিন্ন অপবেক্ষামূলক তাদের যে অবস্থান এজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে অবশ্যই প্রতিদান বা প্রতিফল শাস্তি দেবেন লেখক রহম্লা তিনি অধ্যায় শুরু করেছেন একটি আয়াত দিয়ে ছোট্ট একটি আয়াত সোরারা আদের তিরিশ নম্বর আয়াত আল্লাহ রাবুলি আলামিন। সেখানে বলছেন ওহুম রহমান অর্থাৎ তারা আল্লাহ আলম রহমান এর নামটিকে অস্বীকার করে আরো এক আয় বলছেন তোমরা আল্লাহ বলো অথবা রহমান বলো যেই নাম দিয়ে তোমরা ডাকো না কেন ফালহুল আসমাউল হুসনা তার রয়েছে অনেক গুলি সুন্দর সুন্দর নাম অতএব যে কোন নাম দেব আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকা যাবে প্রিয় বন্ধুরা সংক্ষিপ্ত ভাবে আমরা একটু জেনে নে এই যে নামগুলি আমরা কিভাবে বুঝব প্রথম হলো বিষয় আননা আসমা আল্লাহ আলামুন একটি হলো এটা একটা আল্লাহর নাম সাথে সাথে এটা আল্লাহ একটা বৈশিষ্ট্য গুণ যেমন বললাম আমরা রাহিম রাহিম আল্লাহ একটা নাম এবং একটা গুণ তিনি হলেন দয়াশীল দয়ালু দাতা আল্লাহর একটা নাম এবং একটা একটা নাম এবং তিনি শ্রবণকারী একটা গুণ তো সেই সব নামগুলি আবার সবগুলি দিয়েই উদ্দেশ্য কিন্তু একজনেই তিনি হলেন আল্লাহ সুবাহ এ অর্থ এই নয় যে স্বামী একজন আবার রাহিম আরেকজন আবার তাহা নয় সেই সত্তা হালেক দ্বারা উদ্দেশ্য সেই আল্লাহ সুবাহ একজনের উদ্দেশ্য কিন্তু তার এত সবগুলি নাম প্রতিটি নামের মাঝে দুটি জিনিস রয়েছে একটি হলো তার একটা নাম হিসাবে আরেকটি হলো তার একটি সেই মাঝে ভিন্নতা রয়েছে সমর্থবোধক হলো যার নামকরণ করা হয়েছে সেই নামকরণ সত্তার দৃষ্টি থেকে সমর্থ অর্থাৎ রাহিম দ্বারা ভিন্ন জনকে হবে না রাহিম দ্বারা বুঝানো হবে আল্লাহকেই স্বামীর দ্বারা ভিন্ন জনকে বোঝানো হবে না বোঝানো হবে আল্লাহকেই গাফুর দ্বারা ভিন্নকে বোঝানো হবে না বোঝানো হবে আল্লাহকেই তাহলে যার নামকরণ করা হয়েছে এই নামগুলি দিয়ে সেই সত্তার দৃষ্টিকোণ থেকে সবগুলি যেন একটাই ভিন্ন কিছু নেই আর মুবায় নাত অর্থাৎ এই নামগুলির অর্থের দৃষ্টিকোণ থেকে আবার একটা থেকে আরেকটার পার্থক্য রয়েছে কারণ রাহিম দ্বারা হলো দয়াশীল গাফুর দ্বারা হলো ক্ষমাশীল তাও দ্বারা হলো তৌবা কবুলকারী নামগুলির অর্থের দৃষ্টিকোণ থেকে একটা থেকে আরেকটার পার্থক্য রয়েছে আর যাকে নামকরণ করা হয়েছে এই নামগুলি দিয়ে সেই দৃষ্টিকোণ থেকে আবার কোন পার্থক্য নেই সবগুলির দ্বারা উদ্দেশ্য একজনে আল্লাহ সুবাহ তৃতীয় বিষয় আমরা আসব যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর যে সমস্ত নামগুলি রয়েছে এই নামগুলি কি কোনো সংখ্যায় সীমাবদ্ধ না সীমাহীন আল্লাহ রাবুল্লাহ আলমিনের নাম রয়েছে একটি হাদিস গণনা করবে এখানে গণনা বলতে এক দুই তিন চার করে নিরানব্বই গণাবে শুধু এটাই নয় এখানে গণনা দ্বারা উদ্দেশ্য হলো নাম সে ভালো করে অর্থ বুঝবে এবং মুখস্ত করবে এবং নিরানব্বইটা এভাবে অর্থ বুঝে মুখস্থ করে নিরানব্বইটা নাম যদি সে বলতে পারে আল্লাহ রসুল আল্লাহ রাবুলি আলমিনের এতগুলি নাম এগুলির বৈশিষ্ট্য বা অনেক তো ফজিলত রয়েছে তার মধ্যে একটা ফজিলত হলো যে ব্যক্তি এই এত নিরানব্বইটি নাম মুখস্থ রাখবে এবং বুঝবে সে ব্যক্তি আল্লাহ রাবুলি আলামিন তাকে এর বিনিময় এই প্রতিদান দেবে এখন এই বিভিন্ন এখন নিরানব্বইটা নাম বলতে কি সেই নিরানব্বইটাই না অন্য নিরানব্বই যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাবুলি আলমিনের নাম রয়েছে এই যে ব্যক্তি গণনা করবে সেগুলি জেনে শুনে বুঝে পড়ে তাহলে তার প্রতিদান সে জান্নাতে প্রবেশ করবে এখানে কিন্তু এই হাদিসে সেই নিরানব্বইটি নাম আবার উল্লেখ করা হয় নাই নিরানব্বইটি নাম সহ এই করা হয়েছে সেটি হলো আবার তিরমিজির হাদিস ওই হাদিসটি সহি নয় তার মাঝে কিছুটা দুর্বলতা রয়েছে তাই হুবহু ওই নিরানব্বইটা নাম যেগুলি কায়দা ভোগাতিতে যেখানে রয়েছে সেগুলি হুবহু সবগুলি এভাবে প্রমাণিত নয় এটা এক দৃষ্টিকোণ দ্বিতীয় দৃষ্টিকোণ আমরা বলবো তাহলে এই হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে তো আল্লাহর নাম কি শুধু নিরানব্বইটি না আরো বেশি রয়েছে জবাব আমরা বলবো যে না এই হাদিস থেকে আল্লা রবুল্লা আলমিনের নাম নিরানব্বইটি এটা সীমাবদ্ধতা বোঝানো হচ্ছে না বরং আল্লাহ রব আলমিনের অনেক নাম রয়েছে তার মধ্যে এই নিরানব্বইটা নামের যদি কেউ গণনা করতে পারে বা মুখস্থ করতে পারে বা বুঝতে পারে তাহলে তার জন্য এই ফজিল এর প্রমাণ দুই দিক থেকে একটা হলো ইসরায়েলের একশো দশ নম্বরে বলছেন ফালাহু আল আসমা আল কোন সীমা উল্লেখ করেন নাই অনেকগুলি নাম সুরা আরফের একশো আশি নাম্বার আয়তে বলছেন আল আসমা হুসনা তার অনেকগুলি সুন্দর নাম রয়েছে এরপর করি বাস্তব আমরা হিসাব করে দেখি দেখা যায় যেমন নিরানব্বই এর মধ্যে সীমাবদ্ধ নয় বরং আরো রয়েছে এছাড়া আরেকটি হাদিসে এসেছে দোয়া একটা গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ রসুল সাল্লাহসলাম বলছেন কেউ যদি খুব টেনশন ভোগ করে দুশ্চিন্তায় রয়েছে তখন একটি দোয়া রয়েছে এই দোয়াটি যদি পাঠ করে তাহলে তারপরে হলো অর্থাৎ সে সংসার অনুবাদ করি যেটা আমাদের এখানে চাচ্ছি আপনি আপনার কেতাবে নাজিল করেছেন তৃতীয় হলো আউ আল্লাম তাহ আহাদাম খালকিক এবং এমন সব নামও যেগুলি আপনি আপনার কোন সৃষ্টিজীবকে শিক্ষা দিয়েছেন যেগুলি হয়তো সবাই জানে না এমন নামগুলি চতুর্থ হল এমন সব নামগুলির আপনার কাছে আমি প্রার্থনা করছি যেই নামগুলি আপনার এলমে গাইবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কোনো মখলুক সেগুলি জানে না তাহলে এই হাদিস কি প্রমাণ করে দিচ্ছে এই হাদিস প্রমান করেছে যে আল্লাহ রা আলমিনের নামগুলি তাহলে মধ্যে সীমাবদ্ধ নয় বরং অসংখ্য নাম রয়েছে বরং বিষয়ের যদি বেশি বেশি নাম হয় এটা একটা একটা তার প্রমাণ করে আল্লাহ রসুল সালাম বলছেন যে এইভাবে এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে সে যতই দুশ্চিন্তা ভোগ করুক না কেন আল্লাহ রাবুল্লাহ আলমী সেই দুশ্চিন্তা তার দূর করে দেন এ হল তৃতীয় বিষয় চতুর্থ বিষয় আমরা এক্ষেত্রে জানবো একটি নামের মাঝে আবার তিনটি বিষয়ের প্রতি আমরা ইমান রাখবো তিনটি বিষয় কি ধরে নিন একটা হলো আল্লাহ রবাহিনের নাম হল একটা গফ্ফার এটা একটা নাম দ্বিতীয় হলো এর সাথে রয়েছে আল্লাহ একটা গুণ তাহলে তিনি ক্ষমাশীল তৃতীয় হলো এই নামটার আলোকে আমরা আমাদের মাঝে একটা প্রভাব থাকতে হবে যে আল্লাহ যেহেতু আমাদের ক্ষমা চাইতে হবে বা তার একটা নাম দ্বিতীয় বৈশিষ্ট্য তার তিনি রেজেক দাতা তৃতীয় হলো তিনি রাজ্ক অতএব তার কাছেই আমাদের রেজেক চাইতে হবে একটা প্রভাব নামের একটা প্রভাব প্রিয় বন্ধুরা আমরা আজকের দর্শ এখানে শেষ করতে যাচ্ছি আমাদের ইমানকে সুন্দর ও মজবুত করে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে তৌহেদের বিষয়গুলি ভালোভাবে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহম ল অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बेमेल करेट पिस डटी मानव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 সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় আল্লাহ রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালাল উপার্জন করুন समान आल्ला হয়েছে বাতিরে চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়